তেলা বিধান রয়েছে যারা তেলাওয়াতে কষ্ট পান প্রথম প্রথম শুরু করেন তারা হতাশ হওয়া যাবে না আস্তে আস্তে তারা তাজবীদ সাথে তেলাওয়াত করা শিখে নেবেন এবং পুরাণের কিন্তু একটা सांघाती आसर रने क्यों आय पाएबर सकते पढ़ते बला शुम्र तेलावत पढ़ते बोला इनशा अल्लाह ए आलोचन अपन सामने রোগ নিবারণ করে ইত্যাদি বিষয়ে আমরা ইনশা এখন এখন ভাবে আলোচনা করব প্রথম ইউসুফ আব্দুল মজিদ কোরআন হাদিসের বেশ এবং আমার ডান পাশে রয়েছেন শেখ সৈফুদ্দিনেখেছেন আমার বামপাসে রয়েছেন শেখ বেদুল্লাহানী এবং আমার সম্মুখীন বামপাসে রয়েছেন শেখ আখতার মাদানী এবং পরিচালনা রয়েছে আমি ডলেন আমরা সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য শুরু করার জন্য অনুরোধ করছি الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وردت للقرآن ترتيلة تبعان رب العالمين دي قرآن نازل قرد جاني شيء قرآن بشد بها بترتيل شن تلاوت قرار جنوتين الشرع شرع اما ذلك ندج دي اما تلاوت كيف بكرتها ب رسولة كريم صلى الله صل عليه وسلم বিশুদ্ধ তেলাওয়াতওয়াতের একটা অন্যতম পূর্ব আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে পরিবার তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে একটা চেষ্টা তো পড়েন কিন্তু সেই চেষ্টাতে এত দুর্বল যে মসজিদে সকালবেলা গিয়ে কোন রকম কিছুদিন যাওয়া আসা করার পরে বুঝে ফেলেন যে কোরআন তেলাওয়াত শিক্ষা হয়ে গেছে কিন্তু আসলে এই অল্পদিন যাওয়া আসা এবং অমনোযোগী ভাবে যাওয়া আসা করা হয় ভালো শিক্ষক থাকে না যার ফলে বাচ্চারা তেলা তারা যুবক হয় বৃদ্ধ হয় দেখা যায় যে সারা জীবন জীবন কেটে গেছে এমনকি অনেকে নামাজও ঠিক মতো আদায় করেন মাসা কিন্তু তার চোরা তো অনেকে বৃদ্ধ হয়ে গেছেন তারা কখনো चेक कर देखोग ना कुरानी पृथ्वी कत ले विभिन्न विषय विषय कत बिपुस्तक मुखस्त करपारे सम्पूर्ण उदासनता दुख जनक दुनिया आखिर शुभ क्षतर कारण धन्यवाद शेख यूसुफ अबीब তার এই নসিহতূলক আলোচনা করার জন্য এখানে আমি একটু সংযোগ করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে বলছেন জীবনের সময়টাকে কত আমরা বিনোদনের পিছনে কত গল্প পড়ে পড়ে সময় নষ্ট করছে মানুষের রচিত। কিন্তু আল্লাহর কালাম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা না নিজেরা শিখলাম না নিজেদের সন্তানদেরকে শেখালাম না তার পিছনে সন্তানদেরকে একটু বেশি সময় তার মধ্যে দিলাম আর এখন কোরআন তেলাওয়াত অনেক ব্যবস্থা হয়ে গেছে সিডি হয়েছে ভিডিও হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে অক্ষরে অক্ষরে আর বিভিন্ন জায়গায় কিভাবে তেলাওয়াত করতে তা শেখাচ্ছেন উদাস হয়ে সব বন্ধ করে রেখে শুধুমাত্র কখন গানের অনুষ্ঠান হবে কখন নাটক হবে ধারাবাহিক হবে এই নিয়ে যেন আমাদের ব্যস্ততা আসুন আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের দেশে উর্দু ফার্সি নিয়মের যে কোরআন শিক্ষার সিস্টেম আছে আমি বলব আপনারা বাংলাতে শিখেন আরবি কোরআন শিক্ষার জন্য আরবি অক্ষর আঠাশটি ব্যঞ্জন বর্ণ আর সরবর্ণ হল আরবি ছয়টা তিনটা হস্য সরবর্ণ যেটা ছোট করে পড়তে হয় আর তিনটা দীর্ঘ সরবর্ণ দুই নম্বর কাজ তিন নম্বর কাজ তিনটি স্বরধ্বনি আছে এই তিনটাকে যদি আপনি জানেন বর্ণ শিখে ফেলেন স্বরবর্ণ শিখে ফেলেন স্বরধ্বনি তিনটা তিনটাকে অনুশীলন করেন আপনি কোরআন শিখবেন একদিনে দুই দিনে তিন দিনে এক ঘন্টায় তিন ঘণ্টায় এত সহজ জিনিস আমরা জন্য মাথায় এমন জানি যে আমার বয়স বেশি হয়ে গেছে যেটা আমার শেখ বলছেন যে এখন পড়বো ক্যাম্পে বসে না ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি সর্বর্ণ ব্যঞ্জন আমরা মনে করি যে এখন বয়স বেশি হয়ে গেছে এখন কি আর শিখার সুযোগ রয়েছে অথচ ইমাম বোখারি রহম্লা বলছেন বহু সাহাবি তারা কি করেছেন অনেক বয়স হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলামের বহু কিছু তিনি শিখে ফেলেছেন তাই বেশি হয়ে গেলে যে করিখা অসম্ভব এই ধরনের চিন্তা বা দুর্বলতা রাখা কখনো আরো সহজ রয়েছে এখানে আরো একটা আমরা হাদিসের কথাও বলতে পারি ওই ভাইদের জন্য সুসংবাদ আল্লাহ রাসুল সাল্লা ইসলাম যে ব্যক্তি করান মাজিদ পরে ওয়াতে আতা আজরান যে ব্যক্তি করন পড়তেছে কিন্তু খুব সহজ ভাবে কষ্ট করে সে পড়তেছে আল্লাহ রসুল কষ্ট করে হলেও শিখার জন্য চেষ্টা করবে আল্লাহ তো অনেক সময় হয় যে সামনে একটু শিখি শিখার পরেছি এটার নাম কিন্তু শেখ নাই যে পড়া শুদ্ধ করে পড়ার বিষয়ে যে গুরুত্বর বিষয়ে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই সেটা হলে যে শুদ্ধ কিভাবে হবে তো শুদ্ধ হওয়ার জন্য আমাকে প্রাথমিক পর্যায়ে যে মাখারিজুল হরুফ আছে হরুফুলি উচ্চারণ ক্ষেত্রে যে স্থানগুলি আছে কারি যারা যেভাবে উচ্চারণ করেন সেটাকে আমাকে কোনো কারীর কাছ থেকে যে মস্ক করে শিখে নিতে হবে যেমন হামজা আর আইন এটা দুটার দুই রকম উচ্চারণ তো এটা তাজবিদ এর সাথে পড়ার জন্য তাকে মাখরাজ জানতে হবে আর একটা হলো যে কোথায় টানবেন কোথায় টানবেন না তাজবিদ যেটা তাজবিদ প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা কোরআনকে শুদ্ধ করতে পারি কোরআনকে পরাতিল এবং তেলাওয়াত হাক্কা তেলাওয়া চাক্কা তেলাওয়াত তখন হবে যখন এটা তাজবির সহকারে পড়ব মাখারিজুল হরুফ ঠিক ভাবে আদায় করব এবং এটাকে থেমে থেমে পড়া প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়ব তো এই ক্ষেত্রে ভাই আমার এক করেছেন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যেন আমরা অনেকে নৈরাস না হয়ে যাই যে আমার বয়স হয়ে গেছে এখন কি হবে তার কিভাবে শিখবাদ চেষ্টা চালিয়ে যেতে হবে বয়স হয়ে গেছে। শিখতে পারবো না শিখার চেষ্টা যদি না করি তাহলে আমি দায়ী থেকেই যাব। বিশেষ করে হারামাইনের ইমামের যে সিডিগুলি আমাদের ক্যাসেটগুলি পাওয়া যায় শুনলে প্রতি প্রণিধনযোগ্য সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা দিয়ে আরবি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে তাতে করে ওই কোরআনটাও বেশি বিক্রি হয় কারণ যারা কোরআন পড়তে পারেন না মনে করেন যে বাংলা উচ্চারণ যদি দেওয়া আছে তো ওই উচ্চারণ দিয়েই আর আরবি পড়ার তো প্রয়োজন নাই ওই বাংলা উচ্চারণ পড়লেই আরবি পড়া হয়ে গেল কিন্তু আসলে তো বাংলা উচ্চারণের ভিতর দিয়ে আরবি উচ্চারণটা ভাই বলেছেন হামজা এবং আইন আছে আর এইভাবে যদি উচ্চারণ কত বড় বিকৃতি হয়ে যায় আলহামদু যে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এখানে যদি হা উচ্চারণ করতে না পারে হামাদা বলে তখন হামাদার অর্থ তো ধ্বংসের অর্থ আসে অংশ আসে সেখানে তো কত বড় বিরাট যেরকম কুল এবং কুল কুল হুয়াল্লা তুমি বলো যে আল্লাহ এক এবং একক মানে খাও বাংলা পড়ে ওটা কি বুঝবেন আমরা ইনশা সামান্য একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার রমাদান এবং আন এই শীর্ষক আলোচনা নিয়ে ফিরে আসব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলীকর আসসালাম আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক সারাবি আমরা শ্রোতা এবং দর্শক এই শীর্ষক আলোচনায় বিভিন্ন বক্তব্য আলিম আলামাদের কাছ থেকে এখন আমরা সেই আলোচনাতে ফিরে আসছি আলোচনা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল যে বাংলা ভাষায় বাংলা ভাষায় আরবি উচ্চারণ বাংলা উচ্চারণে কোরআন এটা বাংলা উচ্চারণ দেওয়াটা যারা দিচ্ছে তারা কোন ওলামার কাছে জিজ্ঞেস করে এই ব্যাপারে কোন কি মাসলা হবে কি এটা জায়েজ হবে কি হবে না এই ব্যাপারে আমার মনে হয় তারা এরকম কোন যদি আপনার নিয়ত ভালো থাকে এবং প্রচেষ্টা করেন হবে ইনশা আল্লাহ আল্লাহর দিবেন এটা আল্লাহাক বলেছেন আল্লাহাক সহজ করেছেন আপনি কঠিন মনে করছেন কেন শুরু করেন হবে দ্বিতীয় কথা যেটা বলবো কোরআনের অনুবাদ কিন্তু হয় না ভাব অনুবাদ হয় সবচেয়ে জটিল কাজ আমি বহুবার হাত দিয়েছি যা হয় না দ্রুত গতিতে বাংলা শুরু করছি যার যার মতো আর অনুবাদ করা শুরু করছে অনুবাদ আর অনুবাদ অনুবাদের ভাব অর্থের কাছাকাছিও যাওয়া খুব কোরআন খুব কম লোকের সম্ভব পড়েছে আমি যতটা দেখেছি আমার ক্ষুদ্র গেমে আমার অত জ্ঞান নেই কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হন যত্নবান হন এবং এর পিছনে সময় ব্যয় করুন একদিকে সব হবে অবহেলারা করবেন না কোরআনের প্রসঙ্গে কোরআন বই পুস্তক আছে সারাদিন যদি কবির কবিতা তেলাওয়াত করি বা কোন নোবেল নাটক সাহিত্য সেটা আমার মধ্যে কতটুকু ভালো তাছির করবে আরেকটা মানুষের মধ্যে কি আসির করছির মানে কি তার মধ্যে কোরআন কি প্রভাব ফেলুন তো এ বিষয়ে আমি সুরফালের আয়াত আল্লাহ রবীন্দ্রিম আল্লাহ আল্লাহর বলবেন যে নিশ্চয় ওই সকল মোমিন আল্লাদিন ইদা দল্লাহ যে সকল মোমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয় তাদের অন্তরটা কেঁপে যায় আয়াতুহু এবং যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয় ইমান বৃদ্ধির ক্ষেত্রে এবং কোরআন তাসির ক্ষেত্রে তার কয়েকটি জিনিস আমাদের মানে জানা দরকার যে তাসিরটা কখন হবে তাসিরটা হওয়ার জন্য যেমন বলা হয়েছে শুদ্ধ করে পড়তে হবে এবং যে কারি আছে সে পড়ার সময় তাডাব্বুর করবে অর্থের দিকে খেয়াল করবে তখন তার অন্তর থেকে যে কালামটি বের হচ্ছে এটা মানুষকে তাসির করবে যেমন নাকি আজকাল আমরা হারামেও দেখি আইম্মারা যখন পড়েন তখন পেছন থেকে মানুষেরা হু হু করে কাজ সব নিজেও এবং তাসিরের জন্য আরেকটি কাজ সেটা হলেই অনেক সময় নিজে তেলাওয়াত করা এবং অপরের কাছ থেকে তেলাওয়াত শোনা যেমন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম উনি নিজেই একদিন আমাকে একটু তেরাওয়াত করে শোনাও তো উনি বলছেন আমি চাচ্ছি তো উনি সুরায় নেশা শুরু করেছেন এরপরে যখন এআ পৌঁছেছেন কেমন হবে ওই দিন যেদিন আমি প্রত্যেক অম্মুদদেরকে তাদের এর যে একটা কাসির এর একটা ভার এটা জি তার আয়াত নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে কোরআন যখন পড়বে তার ভেতরে তাসির হবে এবং এই তাসিরটা শুধু অন্তরেই নয় অনেক সময় এই তাসির শরীরের উপর হয়ে যায় সাহাবিদের মধ্যে কিভাবে তাসির হয়েছিল যদি সাহাবিদের মাঝে তাসিরের যে একটা বিষয় ফুটে উঠে যেটা যে হাদিসটি উনি শোনালেন যে হাদিস এসেছেন আমি এরপরে মুখ তুলে তার দিকে আল্লাহ তাকালে দেখছি দুই চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র প্রবাহিত হত তাহলে এখান থেকে বোঝা যায় শুধু তেলাওয়াত মন্ত্রের মতো তেলাওয়াত নয়। মন্ত্রের মতো তেলাওয়াত করলে এর দ্বারা প্রকৃত পক্ষে মানুষ প্রভাবিত হবে না প্রকৃতপক্ষে প্রভাবিত হওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে অবশ্যই তেলাওয়তে যে তাই বলে কিছু প্রভাবিত হবে না এমন নয় বরং কোরআন মাজিদ এমন একটা বিষয় এমন একটা গ্রন্থ যেটা যতই যে তেলাওয়াত করবে তার সঠিক যদি সত্যিকারী ইমান নিয়ে খ্লাশ নিয়ে তেলাওয়াত করে সে অবশ্যই এর দ্বারা উপলব্ধি করবে এবং আনন্দ একটা যেন ভিন্ন একটা তার মানসিকতা ফিরে আসবে সবচেয়ে বেশি আসবে সেটা সেটা হলো যদি সে কোরআন মজিদ বুঝে এর অর্থ জানে এর অর্থ জেনে বুঝে যদি সে তেলাওয়াত তাহলে আলোচনা করবো এটাই হল তার সবচেয়ে বড় তা বিষয় আর সেই যে হাদিসটির কথা উসাইদ বিন হজার রবি আল্লাহ আনুর কথা বলছেন সেখানে তালাওয়াতের যে একটা বিরাট প্রজিলত तेलाव बंदे घड़ा थमे थेमे गल लाफा नबी सल्लाइसलम के पर सल दिन जिज्ञासा नबी सलाम ये हलोई तुम तेलावत আল্লাভের কাছে তুমি তাকে একটু বুঝিয়ে আসো সাজদা হামিন্তা তেলাও পড়লেন কোরআনের যে প্রভাব এটা তো আমাদের সুস্পষ্ট কোরআন মাধ্যমে আমরা যদি কাফের অবস্থা এবং মুসলিম অবস্থায় একজনকে এই উদাহরণ নিই তাহলে আমরা উমার ফারুক এবং কোরআন শুনে গিয়ে বলল এটা তো ইসলাম গ্রহণের যে ছিল সেটাও কোরআন শুনিয়ে কিন্তু তার অন্তরের মধ্যে একটা উদ্বেগ হয়েছিল ইমানই চেতনা এসেছিল ক্ষেত্রে উমার ফারুক রাজিয়া যখন পরে তখন তিনি দিনের পর দিন তিনি অসুস্থ থাকতেন আত্মীয় আপনার পরিচর্যার জন্য আসতেন কিন্তু তারা জানতো না যে কি জন্যে তিনি অসুস্থ হয়েছেন এবং তার আগেও যদি আমরা দেখি যে মহানবী মহাম্মদ রসোল্লাহুদ ও আহা আতোহা এই কোরআন পরে এমনই তার প্রতি প্রভাব হইতো যে তিনি এই জাহান নামের কথা এবং এই ধরনের শুনে তিনি যে শুধু আমরা বলছিলাম জন্য মুরব্বী তাদের অলিত বিনা কে পাঠিয়ে দিলেন যে তাকে একটু বুঝে যদি ঠিক করা যায় যাওয়ার পরে আল্লাহনবী তেলাওয়াতেন হামিনা তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত পৌঁছে গেলেন ফাকুল তাহলে বলে দাও আন্দার তুকুম সিসলা সুদ তোমাদেরকে আদ এবং সামুদাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছিল সেই ধরনের বিপদ তোমাদেরকে দিচ্ছি আধ সামুদ্রের ঘটনা কাপড়দের জানা ছিল সাথে সাথে অলিদ্দিন মকর আল্লা নবীর নবী কেউ আসার পরে মুখ বিকৃত জিজ্ঞাসা করানো কি করে আসলেন এমন কালাম শুনলাম অত্যন্ত সুমিষ্ট তার মধ্যে রয়েছে অত্যন্ত আকর্ষণ এবং বিষয়বস্তু তার উপরের ফলবান एम तार नीचे हल की सिक्त तरह शिकड़ो मरबे फल देशा ए लाभ नई समय विषय टाइम যে যেই কাফেরা আল্লাহ রসুল সাল ইসলামের করান শুনে তাদের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হল তারা কিন্তু এমনি তেলাওয়াজ শুনেন নাই তারা এটাকে সৌদি আরবে নন মুসলিমদের মধ্যে যখন দাওয়াল করি অনেকে ইসলামের গ্রহণের কারণ আমরা জানতে পারি যে ওই কোরআন যখন মুসিদের পাঠ করি শুনে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যখন কোরআন শুনে কোরআন শুনেই সে ইসলামের দিকে ধাবিত হয়েছে আজও এই কোরআন শুনে অনেকে ইসলাম গ্রহণ করে এখন উপলব্ধি করলাম কাফেররা তারাও কোরআনের প্রভাবে প্রভাবিত হয়েছিল এমনকি রসুল্লাম মক্কা শরীফে যখন তেলাওয়াত করতেন বা ইতুল্লাহ তেলাওয়াত করতেন তো কাফেররা পর্দার আড়াল থেকে পুরাণ শুনত এবং শুনতে শুনতে সকাল হয়ে যেত যখন তারা ফিরত তখন দেখা যেত কি ব্যাপার আপনি কেন এসেছেন দেখা যেত সকালের কয়েকজন মিলে করতো যে কি জানি যদি এটা ফাঁস হয়ে যায় যার সঙ্গে সারাদিন যুদ্ধ করি রাতের বেলায় আবার এসে তার তেল শুনি তাহলে তো মানুষের সামনে এটা একটা ভিন্ন প্রভাব ফেলবে অর্থাৎ পুকুরী থেকে তারা ফিরে এসে ইমশাল ইমান আনবে যদি তোমরা পেলাও ছিল তাহলে আমরা ইমান আনতে বাধা কোথায় সেজন্য তারা পরস্পরের ভিতরে সংকল্প করেছিল যে আমরা আর আসবো না তেলাও শুনবো না কিন্তু দেখা গেল যে মনে করেছেন যে সংকল্প অনুযায়ী হয়তো আর দুইজন আসেনি বা অন্যরা আসেনি আমি যাই তাহলে আমাদের তীব্র আকর্ষণ তাদের অন্তকে আকৃষ্ট করতো যে তারা নিজেদেরকে ধরে রাখতে পারতো না কানে হাত দিয়ে সম্মানিত সাথে শুদ্ধভাবে এ নিয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআনের সে আকর্ষণ যেন আমাদের মধ্যে সৃষ্টি হয় এটারও কামনা করে আমি আপনাদের সম্মুখে আজকের মতো বিদায় নিচ্ছি ও আরো দেওয়া না عن الحمد لله رب العالمين